আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহামিলামা পিস বাংলা থেকে ইসলামী আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি নিয়ে তার হালাল ও হারাম নিয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা চালাচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করবো মানুষ কত সম্মানিত তাই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বৈধ না অবৈধ হালাল না হারাম এ সম্পর্কে আপনারা জানেন এবং মানেন যে মানব হচ্ছে সবার উপরে মানুষকে আল্লাতলা আশরাফুল মখলকাত করে সৃষ্টি করেছেন আর ফেরা দ্বারা মানুষকে সিজদা করিয়েছেন মানুষকে সব কিছু শিক্ষা দিয়েছেন ও আল্লা আদম আলাসমা আকুল্লাহা আদমকে আল্লাহ তালা পরিপূর্ণ জ্ঞানবান রূপে সৃষ্টি করেছেন আর তাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে উন করেছেন এই মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই সম্মানীয় এবং বিক্রয়ের মাধ্যমে তার অসম্মান করা যাবে না যে জিনিস বিক্রি করা হয় সে জিনিস সাধারণত সেই রকম সম্মানীয় হয় না যেমন সম্মান তার পাওয়া উচিত মানুষ যদি বেচা কেনা হয় তাহলে সত্যই তার সম্মানে বাধে তেমনি মানুষের কোনো অঙ্গ যদি বিকি কিনি হয় ক্রয় বিক্রয় হয় তাহলে তার অসম্মানের কথা মহান সৃষ্টিকর্তা মানুষকে বড় সম্মানের অধিকারী করে সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বের সমস্ত জিনিসের ওপর তাকে প্রাধান্য দিয়েছেন সারা বিশ্বের সমস্ত জিনিসকে মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন হোল্লাজি খালা কালা কুম্ম আর পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের খেদমতের উদ্দেশ্যে সব কিছুকে মানুষের অধীন করে দেওয়া হয়েছে অতএব তার কেনাবেচার এবং তার ক্রয় বিক্রয়ের যে ব্যবসা চলছে অনেক মানুষের কাছে যার কাছে মানুষের কোনো সম্মান নেই সম্মান নেই ইসলামের দৃষ্টিতে তা হারাম হালাল নয় মানুষের কোনো অঙ্গ ও অংশ বিক্রয় করাও বৈধ নয় বৈধ নয় লাশ ও ভ্রূণ বিক্রি করা একসময় জ্যান্ত মানুষ বিক্রি হতো এখনো হচ্ছে মরার পরেও তার লাশ বিক্রি হালাল নয় মায়ের পেট থেকে বের হওয়ার আগে জন্মের আগে ভ্রূণ বিক্রি হয় আপনারা জানেন যে ভ্রূণ বিক্রি হয় সেই ভ্রূণ বিক্রিও হালাল নয় তেমনি মানুষের রক্ত চুল চোখ কিডনি এগুলোও বিক্রি হয় কিন্তু স্টামের দৃষ্টিতে এগুলো বিক্রি করা যায়জ নয় তবে হ্যাঁ রক্ত বা অঙ্গ দান করার পর যদি কোনো পক্ষ খুশি হয়ে উপহার উপহারস্বরূপ আপনাকে কিছু দেয় তাহলে তা নিতে বাধা নেই তবে মনের মধ্যে ওই চাহিদা থাকলে হবে না লোভ থাকলে হবে না যে আমি রক্ত দিয়ে টাকা পাবো কি আমি কিডনি বিক্রি করব। অনেক মানুষ আছে যারা পেটের জ্বালায় তাদের ভরণ খরচ বের করার জন্য কিডনি বিক্রি করে তাই না স্বেচ্ছায় বিক্রি করে বিক্রি করা হালাল না মানুষ নিজের অঙ্গ বিক্রি করতে পারে না কেন বলছি তবে দান করতে পারে মানবিক প্রয়োজনে যদি মানুষের প্রয়োজন পড়ে তার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে সে বাঁচবে না আপনার দুটো অঙ্গ আছে আছে আপনি যদি একটা দেন আপনি বাঁচতে পারেন সেও বাঁচতে পারে এই মানবিক খাতিরে ওলামারা বলছেন যে তোমরা এক অপরের সহযোগিতা করো বাঁচাও তাকে প্রাণ বাঁচাতে আপনি বিক্রি না করে কী করতে পারেন দান করতে পারেন এ হচ্ছে মানবিক গুণ আপনি একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি নিজের একটা অঙ্গ দিলেন এটা মানবিক গুণ কেন বিক্রি করা নয় তার কারণস্বরূপ বলা হচ্ছে মানুষ বেচা কেনার কোন পশু নয় বেচা কেনার কোনো জীব নয় আর মানুষের কোনো অঙ্গ বিক্রি নিজে মানুষ কেন করতে পারে না মানুষের তো তার নিজের হাত নিজের পা তার নিজের চোখ তার নিজের কিডনি সেটা তার অধিকারই ইচ্ছা করলে সে তা বিক্রি করতে কেন পারবে না আসলে মানুষ কিন্তু কোন অঙ্গ মালিক নয় এমনকি মানুষ নিজের আত্মারও মালিক না যদি মালিক হতো তো নিজের আত্মাকে আটকে রাখতে পারত তাই না কেন ছেড়ে দেয় কেন সে মারা যায় কেন সে পৃথিবী ছেড়ে চলে যায় কেন সে পিনজট ছেড়ে উড়ে যায় নিশ্চয়ই মানুষের অধিকারে নেই মানুষের অধিকারের বাইরে এই হাত এই পা চোখ এই যত কিছু শরীরে দেওয়া হয়েছে আল্লাহ এই কারখানা শরীরের ভিতরে এমন কারখানা সৃষ্টি করেছেন আল্লাহ রক্তপিণ্ডু থেকে আস্তে আস্তে আস্তে আস্তে এত বিশাল কারখানা সেই কারখানার সমস্ত জিনিস সমস্ত অংশ সমস্ত পা কার দান আল্লাহর দান কার মালিকানা আল্লাহর মালিকানা খালাকাল ইনসানি তা ওয়েম আল্লা সুন্দর ভাবে সৃষ্টি করেছেন মানুষকে সুন্দর অবয়ব দিয়েছেন আল্লাহর দান আল্লাহতালা সৃষ্টি করেছেন তারপর পথ দেখিয়েছেন সব কিছু আল্লাহর দান আল্লাহর মালিকানা সেই করতে পারেন না আপনি বলবেন আমার হাত আমি করব না তোমার তোমার হাত আপনাকে যদি একটা গাড়ি দিলাম আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির ড্রাইভার ব্যবহার করতে দেওয়া হয়েছে আপনি গাড়ি ব্যবহার করতে পারেন গাড়ি তেল চুরি করে বিক্রি করতে পারেন না পারেন নাকি যেমন অনেকে করে অনেক ড্রাইভাররা তেল চুরি করে বিক্রি করে কিংবা গাড়ির কোনো পার্টস আপনি বিক্রি করতে পারেন না কারণ গাড়ি আপনার নয় গাড়ির মালিকানা মালিক হচ্ছে আমি আমার গাড়ি আপনাকে চালাতে দিয়েছি আপনি পার্টস বিক্রি করবেন তেল বিক্রি করবেন এই অধিকার আপনার নেই তলার দুনিয়াতে আমরা এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা আমাদের নিজের রং আমরা এক এসেছি এসেছি তাহলে তো কালো রঙ আমি করতাম না তাই না আমার চেহারা আমি নিজে একটু পারিনি তাহলে আরো সুন্দর চেহারা করতাম আমার দেশ আমি এখতিয়ার করতে পারিনি তাহলে তো আমি আরো ভালো দেশ এক করতাম আমার পরিবার আমি একটু পারিনি তাহলে আমি উচ্চ পরিবারে জন্ম নিতাম তাই না এইভাবে মানুষ তার নিজের রং, নিজের রূপ নিজের চেহারা আকার আকৃতি দেশ ভাষা নিজে এক করে আসেনি মহান আল্লাহ যেখানে চেয়েছেন সেখানে আপনাকে পাঠিয়েছেন অতএব সমস্ত মালিকানা কার আল্লাহ আল্লাহতালা আর সেই মালিকানায় হস্তক্ষেপ করা আপনার জন্য বৈধ নয় এই জন্যই মানুষের কোন অঙ্গ বিক্রি করা বৈধ নয় মানুষের কোন অঙ্গ খামখা নষ্ট করা বৈধ নয় আপনি নিজের না করেন যদি অপরের করেন তো তার বিনিময়ে আপনাকে প্রতিশোধ দিতে হবে আর না হয় জরিমানা দিতে হবে ইসলামের শরীয়তে এইটাই আর শরীয়তের নিয়ম হলো যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিস আপনি বিক্রি করতে পারেন না যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিস আপনি বিক্রি করতে পারেন না যেহেতু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন যার মালিক তুমি ন তুমি তা বিক্রি করতে পারো না তাহলে গেল যে আপনি আপনার সমস্ত মাথা চুল থেকে নিয়ে পায়ের নখের মালিক হলেও আল্লাহ আর সেহেতু আপনি মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কিছুই বিক্রি করতে পারেন না এই এইরকমই যদি আপনি তার মালিক না হন তাহলে আপনার ওয়ারেসরা কি মালিক হবে মনে করুন আপনি যখন মারা গেলেন তখন এই লাস্টার সৎকার করার বা দাফন কাফন করার দায়িত্ব কাদের ওয়ারেসদের আর আপনার দেহ এবং তার অঙ্গ প্রত্যঙ্গের কি তারা হবে আপনার মালেস হবে কিন্তু দেহের ওয়ারেস হবে কি দেহের ওয়ারেস হবে না আল্লাহর দেহ আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে অতএব আপনার ওয়ারেসদেরও অধিকার নেই যে আপনার দেহটাকে সে বিক্রি করবে বা আপনার একটা চোখ বিক্রি চোখ বিক্রি করবে বা আপনার কোন অঙ্গ বিক্রি করবে তাদেরও অধিকার নেই মানুষের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে সম্মানিত আর এই সম্মানিত হওয়ার জন্যই তা বিক্রি করা যাবে না কারণ বিক্রি করা সম্মান সম্মানহানির ব্যাপার যে জিনিসটা আপনি বিক্রি করলেন বিক্রি করে দেওয়া মানে আপনার কাছে সস্তা তাই আপনি তা বিক্রি করে দিলেন কিংবা আপনার কাছে তুচ্ছ তাই বিক্রি করে দিলেন যদি মানুষকে অনুমতি দেওয়া হয় যে সে তার অঙ্গ বিক্রি করবে তাহলে অনেক সময় সামান্য অভাবে সে এমন জিনিস বিক্রি করতে শুরু করবে যা তার জন্য পরবর্তীতে ক্ষতিকর হবে পয়সার অভাবে একটা কিডনি বিক্রি করে দিল কিছুদিন পর ওই কিডনিটা খারাপ হয়ে গেল মানুষ মারা যেতে পারে না পারে না একটা চোখ যদি বিক্রি করে দেয় তাহলে ওই চোখ যে চোখ বিক্রি করেছে তারপরের চোখটা যে চলবে চলবে তাও ঠিক না ঠিক না সেই চোখটাও খারাপ হয়ে যেতে পারে তখন সে নিজেই দুই চোখে অন্ধ হয়ে যাবে সুতরাং এইভাবে যদি বিক্রি করার বৈধ থাকতো তাহলে মানুষ এমন সময় এমন অবস্থায় পড়ে এমন এমন জিনিস বিক্রি করে বসত যা তা নিজের জন্যই ক্ষতিকর হতো মানুষ মুসলিম হোক অথবা কাফের নিজেকে বিক্রি করার ফলে অথবা অঙ্গ বিক্রি করার ফলে নিজের অসম্মান রয়েছে অথচ আল্লাহ তালা মানুষকে মানুষকে সম্মানিক এবং সম্মানিত জীব রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন وارزقناهم من الطيبات فضلناهم على كثير مما خلقنا تفضيلا امي মানুষকে সম্মানিত করেছে সম্মান দান করেছে ওয়া হামাল না হুম ফিল বাহার স্থলপথে এবং সমুদ্র পথে তাকে আমি বহন করেছি ওয়া রাজাকে না হুম এবং হালাল রুজি তাকে দান করেছি আর সৃষ্টির মধ্যে বহু সৃষ্টির ওপরে তাকে প্রাধান্য দিয়েছি সম্মান দান করেছি প্রিয় দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা রাখবো ঈশা আল্লাহ কালাম ওর আনতে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর শির। ও দেখতে আমার উপস্থাপিত রাখুন একমাত্র পিস টিভি বাংলায় के भालो भावे की की बिशोय ग्यान राखा कुरान भारतीय ज्ञान रखा जरूरी जानते हम देखुन कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल সাথে সেরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহার নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাও धारावाहिक दास कल रगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल दे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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আল্লাহ তালা মানুষকে বড় সম্মানী জীব রূপে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি যে সকল সৃষ্টি করেছি ওলা বলেন আঠারো হাজার মাখলো কাটতায় না এ কথা সহি না আঠারো হাজার না কত হাজার হাজার কারো হিসাব নেই অসংখ্য জীব অসংখ্য প্রাণী এই পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার কোনো হিসাব কেউ রাখেনি সুতরাং সমস্ত সৃষ্টির উপর সমস্ত জীবের ওপরে আল্লাহতালা মানুষকে কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এবং তাকে সম্মান দিয়েছেন আর সেই সম্মানটুকু বজায় রাখতে মানুষ নিজে পারে না ফলে মানুষ নিজেকে ছোটোভাবে হীনভাবে তাই এক অপরকে বিক্রি করার জন্য মনোমানসিকতা তৈরি করে তৈরি করে মানুষ ব্যবসা ফিল্ড তৈরি করে মানুষকে বিক্রি করে মানুষ খায় পশুতে আছে পশুপত্তে এটা থাকতে পারে এক মাছ অপর মাছকে ধরে খায় তাই না এক পশু অপর পশুকে ধরে খায় তো মানুষ কেন মানুষ ধরে খাবে মানুষ কেন মানুষকে বিক্রি করে তার পয়সা ভক্ষণ করবে মানুষ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাস করছে আসলে তাতে তার অধিকার নেই যে সে তা বিক্রি করবে এ কথা আপনারা আপনারা শুনলেন আপনারা জানলেন আর কথাও জানলেন যে বিক্রি করাতে তার বিশেষ ক্ষতি থাকতে পারে যেটা সে জানে না অথচ শরীয়ত বলছে লা তুমি পৃথিবীতে বাস করবে সমাজে বাস করবে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না তোমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটাও শরীয়তের বাঞ্ছনীয় নয় আর তুমি নিজে ক্ষতিগ্রস্ত হও সেটাও শরীয়তে বাঞ্ছনীয় নয় তুমি নিজেকে পুড়িয়ে অপরকে আলো দাও এটা শরীয়তের বাঞ্ছনীয় নয় নিজে মোমবাতি হয়ে নিজেকে গলিয়ে দাও অনেক মানুষের কাছে মোমবাতি হয়ে নিজেকে জ্বালিয়ে দাও অপরকে আলো দাও নিজে ধূপ হয়ে নিজেকে পুড়িয়ে ছাই করে দাও অপরকে সুগন্ধি দাও না ইসলামের এটা শিক্ষা না ইসলামের শিক্ষা হলো তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও নিজে বাঁচো অপরকে বাঁচাও অপরকে বাঁচাতে গিয়ে নিজেকে ধ্বংস করে দেবে এটা ঠিক না সুতরাং তুমি তোমার নিজের অঙ্গ দেবে ঠিকই কিন্তু না বাঁচো তাহলে তোমার জন্য সেটা দেওয়া নয় আল্লাহ তালা বলছেন তোমরা নিজেদেরকে নিজে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ও আহসিনু এহসানি এহসানি করো উপকার করো ইন আল্লাহুল মহসিন আল্লাহ তালা উপকারীকে পছন্দ করেন সৎসিলকে পছন্দ করেন প্রয়োজনে তুমি দান করতে পারো যদি মনে করো যে তোমার ক্ষতি হবে না ডাক্তার যদি বলে হ্যাঁ তোমার দুটো কিডনি আছে একটা যদি দাও চলবে তুমি বাঁচবে ঠিক আছে সেই অনুপাতে তুমি দান করতে পারো কিন্তু বিক্রি করতে পারো না এত স্টোর হতে পারো না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নিজেদেরকে ধ্বংস করতে মানা করেছেন আরেকথা বলছো আল্লাহ আতুলো সাক্ষম আত্মহত্যা করো না আত্মহত্যার দিকে খবরদার পা বাড়ায়ও না মানুষের একটা অংশ হলো বীর্য রক্তের সম্পর্কে বললাম রক্ত বিক্রি করা কি হারাম কিন্তু দান করা যায় বীর্য বীর্য বিক্রি করাও হারাম আর দান করাও হারাম তাই না কেন বীর্য বিক্রি করা হারাম হলো না হ্যাঁ মানলাম কিন্তু দান করা হারাম কেন কারণ সেই বীর্য নিয়ে কি হবে সন্তান তৈরি করার জন্যই তো সন্তান প্রজন্ম তার দ্বারাতে সদাতে সন্তান জন্মানোর জন্যই মানুষ কিনে নিয়ে গিয়ে কোনো স্ত্রীর গর্ভে প্রক্ষিপ্ত করে তার থেকে কি হয় সন্তান আসে কিংবা টেস্ট টিউবের মাধ্যমে টিউবের মাধ্যমে সন্তান আসে সেই সন্তান বৈধ না অবৈধ হবে আপনার যার হয়নি যার সাথে বিবাহ হয়নি তার গর্ভে আপনার বীর্য প্রক্ষেপ করা সরাসরি অথবা কোন সিরিঞ্জের মাধ্যমে কোনো যন্ত্রের মাধ্যমে বৈধ না অবৈধ অবৈধ সে সন্তান হবে অবৈধ সন্তান এই জন্যে আপনি কাউকে বীর্য দান করতে পারেন না কেউ যদি এসে বলে ভাই আমার ব্লকিট নেই তো তোমার খানিক বীর্য বিক্রি করো কিংবা দান করো আমি আমার স্ত্রীর গর্ভে দিয়ে সন্তান নেব চলবে না ইসলামে এটা বৈধ নয় তার কারণ এতে বংশের কি হবে সংমিশ্রণ ঘটবে আপনার বংশের রক্ত অন্য বংশে চলে যাবে আর এটা ইসলাম পছন্দ করে না এই জন্য ব্যবিচার হারাম ব্যবচারের ফলে কোনো বিবাহিত মহিলা যদি ব্যবচার করে তার স্বামী আছে সে পাশ থেকে যদি কোনো অন্য পরপুরুষের সাথে ব্যবচার করে অন্যের সন্তান নিয়ে গর্ভে ধারণ করে বলে আমার স্বামীর সন্তান কত বড় ক্ষণকারী নেই মহিলা কত বড়ো বিশ্বাসঘাতিনী যে স্বামীর বিছানায় বাস করে অন্যের সন্তান গর্ভে ধারণ করে এটা বিশাল অন্যায় তাই না বিশাল অন্যায় অতএব বীর্য বিক্রি করা যেমন হারাম তেমনি দান করাও হারাম আপনি আপনার বীর্য দান করতে পারেন না তার কারণ ওই বীর্য নিয়ে গিয়ে এমন এক মহিলার গর্ভে প্রক্ষেপ করা হবে যার গর্ভে প্রক্ষেপ করা হারাম আপনার স্ত্রীর গর্ভে সমস্যা নেই আপনার হয়তো এমনও হতে পারে সন্তান হচ্ছে না ডাক্তার বললো তোমার সমস্যা আছে তুমি তোমার বীর্য দাও সিরিজের মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে এমনভাবে প্রক্ষেপ করা হবে সন্তান হবে সমস্যা নেই আপনার নিজের স্ত্রীর গর্ভে সমস্যা নেই কিন্তু পর স্ত্রীর গর্ভে আপনার বীর্য যাবে এটা যায়জ না তেমনি গৃহপালিত পশুর বীর্য বিক্রি করা বৈধ না করা বৈধ না দেখেছেন অনেক সময়ে প্রজন্মের জন্য সার ছাড়া হয় তখন কী নেয় পয়সা নেয় বলে আমার সার আমি দেবো কিন্তু এত টাকা লাগবে না জায়গ না কিন্তু হয়তো কেউ ব্যবহার করলো সার পাটা ব্যবহার করানোর পর পাল ধরানোর পর যদি কেউ ইচ্ছা করে এক বোঝা ঘাস দিল টাকা দিল ভাই ঘাস খাইয়ে দিও সমস্যা নেই কিন্তু বিক্রি করা তার বীজ আপনি বিক্রি করবেন বা আপনার সার আপনার পাঁটাকে ভাড়াতে পাঠাবেন এটা জায়জ নয় আন আন রসুল্লাহা কুকুরের মূল্য শুকোরের মূল্য মদের মূল্য আর বেশ্যাবৃত্তির উপার্জন বা মূল্য আর এই যে পাল ধরানোর জন্য যে পাঠা বা সার পাঠানো হয় বা দেওয়া হয় তাতে মূল্য ভক্ষণ করাকে নিষেধ করেছেন উপহার দিলে নিতে পারা যায় এটা সমস্যা নেই রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এ এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ ইন্না নতরিকুল ফাহলা নুকরাম বলে আমরা অনেক সময়ে সার বা পাঠা লোকে নিয়ে যায় পাল ধরানোর জন্য অতঃপর তারা আমাদেরকে খুশি মনে কিছু দেয় তো রসুল্লাহ দিলেন ঠিক আছে যদি কিছু দেয় তিরমিজি হাদিস তাহলে সমস্যা নেই বলছিলাম যেহেতু মানুষের কোনো কিছু বিক্রয় করা যায় নয় সময় শেষ হয়ে এসেছে সংক্ষেপে বলি মহিলাদের মাথার চুল বিক্রি করা কি হারাম মহিলাদের স্তনের দুধ বিক্রি করা হারাম অনেকে বলে যে মহিলাকে তো যখন দুধ পান করানো হয় কোরআন মাজিদে আছে যে তোমরা তাদের পারিশ্রমিক দাও তো সেটা বিক্রি না সেটা সে মহিলা আপনার ছেলেকে দুধ পান করাবে সেহেতু আপনি সম্মানজনকভাবে তাকে তার পারিশ্রমিক দিতে হবে দুধ তৈরি করার জন্য যে খাবার খেতে হয় সেটা দিতে হবে তাই না ওটা বিক্রি করে না যে মহিলা নিজের দুধ মানে কোনো এর মধ্যে রেখে পাত্রের মধ্যে রেখে বিক্রি করবে বিক্রি হচ্ছে বর্তমান বিশ্বে বিক্রি হচ্ছে यहाँ जायजना दूध बिक्री जायजना अथे एखान बुझते जो मानुषे सबकिछ हम सम्मान जनक मानुष्य माथा चूलिए पै नख पर्त बिक्रीरा हराम अवश्य प्रयोजने दाना जाए तर तफसिल अपना सुनलें कैन एवं क्यों ना जेहतुरासबिक नई आप देहर मालिक हे महान अल्लाह तला ये कोखतीय नहीं এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন আসসালামাইহামুল্লা আমাদের গ্রামে আমাদের যে মুসলমানের মধ্যে পাঠা নেই সর্দার বলেন ওদের চার পাঁচটা করে পাঠা আছে কিন্তু আমাদের যেসব ছাগল আছে সেখানে ওখানে নিয়ে যাওয়া হয় ওরা তার পরিচেমা হিসাবে বিশ টাকা চল্লিশ টাকা করে নেয় সেটা কি সঠিক এটাই তো বলা হলো যে যারা নাই তাদের জন্য নেওয়া অবৈধ না আপনি যদি ইচ্ছা করে দেন তাহলে সমস্যা নেই কথাটা বুঝলেন তাদেরকে তাই নিতে হবে মানে এটাই হচ্ছে বিক্রি করা বিক্রি করা হচ্ছে নিষেধ সালাইকুম আসসালাম কেউ অজ্ঞাত অবস্থায় স্বামী স্ত্রী রাজি খুশি হয়ে কৃত্রিম উপায়ে কোনো সন্তান নিয়েছে পরে তারা বুঝতে পেরেছে যে মানে বিশাল ওরা হারাম কাজে হয়ে গেছে তারা বাচ্চাটাকে কি করবে কৃত্রিম উপায়ে বলতে দুই রকম হতে পারে স্বামী কিংবা স্ত্রীর দুজনের মধ্যে কারো দোষ ছিল যেমন স্বামীর দোষ থাকলে পরে যদি স্বামীর দোষ থাকে তাহলে অনেক দম্পতি আছে তারা গোপনে গোপনে অন্যের বীর্য নিয়ে এসে স্ত্রীর গর্ভে স্থাপন করে ফলে সন্তান না। এটা হারাম এটা হচ্ছে জারব সন্তান আরেকটা হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের আছে ঠিকই কিন্তু স্বামীর বীর্যের যে শুক্র কীট আছে তা খুবই দুর্বল ফলে মিলনের সময়ে সঠিক জায়গাতে ঠিকভাবে যায় না এই ডাক্তার সেই বীর্য নিয়ে সিঞ্জে রেখে সঠিকভাবে স্থাপন করে তখন সন্তান হয় যদি এরকম হয় যদি বীর্য স্বামীরই হয় তাহলে কোনো সমস্যা নেই এখন আপনি যে প্রশ্নটা করছেন জানতে হবে যে তাদের সন্তান যে সন্তান তারা নিয়েছে কৃত্রিম উপায়ে সেই কৃত্রিম উপায়ে নেওয়া সন্তান কি বীর্য স্বামীর নাম্ন কোনো স্বামীর অন্য কারো অন্য স্বামীর হলে এটা জারুর সন্তান ইসলামে এই সন্তান তাদের নিজের সন্তান নয় জারুর সন্তান যেমন ওই স্ত্রী যদি ব্যবচার করতো অন্য পুরুষের সাথে আর তার বীর্য যেমন এর গর্বে এসে কি হতো স্থাপন হতো তাহলে পরে কি হতো এটা জারুর সন্তান হতো তবে এই ক্ষেত্রে বিবাহবন্ধন যেহেতু রয়েছে সেহেতু ওরি সন্তান গণ্য করা হতো স্বামীরই সন্তান গণ্য করা হতো কিন্তু স্ত্রীর পাপ হতো স্বামী তো বোঝে না যে আমার স্ত্রী অন্যের কাছে থেকে সন্তান নিয়ে এসেছে অতএব ওই ছেলে ওই বাপেরিক ধরা হবে তার প্রতি তার নাম সংযোগ করা হবে কিন্তু এটা এটা ইচ্ছাকৃতভাবে ব্যবচারটা করছে স্বামী নিজে জেনে শুনে জানছে যে আমার বীর্যে শুক্র কীট নেই মৃত ফলে অন্য পুরুষের বীর্য এবং শুক্র কীট নিয়ে এসে স্ত্রীর গর্ভে স্থাপন করে প্রক্ষেপ করে সন্তান নিচ্ছে জেনে শুনে এটা ব্যবিচার তো বটিয়া সেই সঙ্গে যারোর সন্তান নিজের বংশে ঢুকিয়ে নিচ্ছে এটা জায়জ না ওই সন্তান ওর না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন পবিত্র পরিচ্ছন্ন জীবন জীবনযাপন করার এবং আমাদের বংশে যেন পবিত্র সন্তান আসে নেক সন্তান আসে আল্লাহর ইবাদত করবে আল্লাহ মামিন ওসল্লাহ নবীন আলা আল্লাহ আলি ওয়াসাহি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত